الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور اعمالنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل وامن ينوب للفناء بنا ونصدورنا لا اله الا الله وحده لا شريك له ولا سيدنا ومولانا محمدن عبده واشفعو صلى الله تعالى عليه وعلى آله وأسحابه وبارك وسيلا أما بعده فأعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا أَكَثُرَ رَسُولُكَ كُفُوًا وَمَا لَهَا كَمَا انْفَكَّهُ وَاسْتَغْفِرْ اللَّهَ إِنَّ اللَّهَ كَذِذُ الْقَابِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خالف اليهود والنساء والمسرحين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله المسجدًا بنى الله اليهودًا في আমাদেরকে হুকুম দিয়েছেন আমার সবচেয়ে প্রিয় মানুষ মকানমাকে অনুসরণ করো বিভিন্ন রয়াতে তিনি এই আদেশ দিয়েছেন আমার যেটাকে বলে তিনি যেটা নিষেধ করেন সেটার থেকে শিরত থাক এর মধ্যে তোমাদের জন্য কাহিন্ন রতুল সন্নলিকে বলেছেন যে আমি আপনাদের কাছে কোরআন এর জন্য নাজেল করেছি আপনি এটার ব্যাখ্যা এটার বাস্তবা দুনিয়াব সামনে তুলে ধরেন কোরআন যে সে নিজে যে আল্লাহ যে নামাজ পড়তে বলেছেন সেটা হবে রোজা রাখতে বলেছেন ভাবে রাখতে হবে দেখা যায় তো আল্লাহ আপনার উপরে এজন্য করা হয়েছে আপনি আল্লাহর বিধানগুলো আল্লাহ বান্দাদেরকে দেখাই দিলেন আর যে দেখাই দিয়েছেন ওটাই হাজির ওটাই করার দেখা আর কাল বসেছেন আমাদেরকে তোমাদের সামনে বিভিন্ন মডেল থাকে আদর্শ থাকে এগুলো মানব গতি তো আদর্শ করার জন্য অনেক জান অনেক নাদান লোক এটা কাঠের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আদর্শ বাস্তবায়ন করতে চায় আল্লাহ একটা ভালো চাই যাদের থিওরি এক পরে চলে না জাদুঘরে করতে হয় অর্থাৎ দেশ চিউরি চালার জন্য পতন আলায় নান্ধী আমার কাছে বলা হয়েছে যে তোমরা যারা ইমানের ছো যারা তোমাদের না না একমাত্র يقولون يبونا برساة هكذا ما ترجلونه لقد كان لكم في رسول الله مسوة حسنة لمن كان يرجو الله الله تجيب التسكري آخر تجيب التسكري تبطي اكساة برساة اكساة محمد رسول الله برساة অন্য কোন আদর্শে মন্ত্রে বিশ্বাস করবে না বলে দিয়েছেন হাবি আপনি ঘোষণা করে দেন সারা দুনিয়ার মানুষকে জানায় দেন দুঃখ আয়াত আল্লাহ করতেছেন আপনি বলেছেন আমি মহলার পক্ষ থেকে তোমরা যদি আল্লাহ মহাবিদার হয়ে যাবো আল্লাহকে মহাব মারছেন তোমাদের আর কোন রাস্তা নেই রাস্তা আল্লাহ বলে দিচ্ছেন আমি মহাব্মাদ রসুল্লাহকে ভালো দ কোন রাস্তা নেই আমরাকে তাহলে ওই দাবিতে তোমরা সত্যবাদী হইলা তোমরা আল্লাহকে মহাপবাদী হবে না বরং আরো কি হবে দুঃখ মূল্য তোমাদেরকে মহাপত করবেন তোমরা আল্লাহকে করতে এটা তো رب العالمین তোমারদের মাহবুব মুহাববের পাত্র বানায় দিবেন এবং গতকাল আলো গতকাল বরকতে কিভাবে ওয়ায়াসির্ন যুরুহাকুম আল্লাহু গফুর রাহিম তোমারদের গুনাহ माफ করবে গতকাল আলো গতকাল দ আল্লাহ মাফ করহমা শূন্য সেই বিচার চিকিৎসা আয় পাওয়া গেল বিচ্ছার চিকিৎসা হলো ধন্যবুল্লাহ আল্লাহ শুনতো অভিচরণ এই সমস্ত আয়াতগুলো সামনে রেখেছেন এই কোন মহলুকাতের মধ্যে আল্লাহর আল্লাহর কাছে আর আল্লাহর সবচেয়ে প্রিয় গানটাকে যে অনুসরণ করবে সে আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় এই রসুলকে সে করবে সে আল্লাহ হয়েছে আর অন্য কাউকে যে ফলো করবে হ্যাঁ সে আল্লাহর অসন্তোষকে পাত্র করছে যাদের উপরে আমার গর্ব না সেটাই পাত্র আল্লাহ আল্লাহ ওনাকে যে চতুর্থ ফল পারবে আল্লাহরে তার মূল্য তত বাড়বে আল্লাহ কাছে যে তত প্রিয় হবে এক কথা দ্বিতীয় কথাও নামায় যারা বলেছেন এই আয়াতগুলোর বলে আলি কোরআন মানি সে লোকটা দেবান হাদ কোরআন মানতে গেলে কোরআনের ব্যাখ্যা কাজ আর রসুরের কথা এবং রসুরের কাজকে হাদিস বলা হয় এইটাকে যখন আল্লাহ তালা তার লক্ষ্য মেরে নেওয়ার জন্য বলেছেন একটা না অসংখ্যে অস্বীকার করলো বলে ওই রায় একজন অস্বীকার করলো ইমানের বন্ধে থেকে হয়ে গেল তাহলে নামের মধ্যে তারপরে এই জন্য আমাদের সামনে থাকতে হবে ইনসাল্লাহ নব প্রাপ্তির পর থেকে নিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ তিনি বিমানের মেহনত করাইছিলেন নামাজের মেহনত করাইছিলেন প্রত্যেকটা জিনিস একটা একটা নাজেল হয়েছে ওইটাকে তিনি কিভাবে তাদের ভিতরে ওটা রক্ত করাইছিলেন হ্যাঁ ওটার আমল শিখাইছিলেন আমাদেরকে থাকতে হবে এবং আমাদেরকে ওইভাবে আল্লাহ যেভাবে জরুরি বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে ওইভাবে আগাইতে হবে উনার শিখতে হবে পড়ানিং করতে হবে নামাজ প্র্যাক্টিক্যাল ট্রেনিং এর মাধ্যমে শিখতে হবে গুণামুক্ত রোজা শিখতে হবে রিয়া মুক্ত হাজ করতে হবে এগুলো পর্যায়ে শিখতে হবে এই যে হজ্জলের মহাপতের দাবি এবং হস্তলের মহাপত ঠিক দেখার জন্য দায়িত্ব দেওয়া প্রত্যেকটা কাজে এবং এইখানে যাতে কোনো ত্রুটি না হয় ত্রুবি না হয় এই জন্য বলা হয়েছে নেহ তারা তোমরা প্রত্যেকটা কাজে এখন বিরোধিতা করো খ্রিস্টানদের বিরোধিতা করো মূর্তি পুজোদের বিরোধিতা করতে মন্ত্রী অতি বলে গেছেন যে মুসলমানদের দেশে বিদ্যুয়া দিয়ে ডাক্তাররা থাকতে পারবে এ কথা ঠিক কিন্তু আর যে ভূখণ্ডের মধ্যে সেমিফাইনাল যে ভূখণ্ডের মধ্যে আরামাই সেমিফাইনাল এই ভূখণ্ডে শুধু মুসলমান বাস করবে এইখানে কোন কাহাকে লুক্বে তাই এহোজ হোক খ্রিস্টান হোক তাই যেখানে কাজের তাই তিনি বলে দিয়ে أحضر الوحود والنصار والمسلحين من جزيرة العرب العرب هو قرم بجئے يحوظ خرسطان ايضا الله قد اجابة قرية فرية هدر كي وعطار كي وصل مردان الله لا تقعي جننه سره سره سره سره سره سره سره سره سره বলে দিয়ে গেছে যে কারণে পরবর্তীতে নারামের মধ্যে ছিল এখন তাড়াই দিল আর যাতে শনিফা সব বহিষ্কার করব বহিষ্কারের জন্য সুযোগ খুশি সুযোগ পাওয়া গেল তারা একজন সাহায্যেছিল হাত পাওয়া ভেঙে গেল সুদকে সব এই রোদকে ঢাকায় দিল রসুলের কথা নেবাস বায়ন করে রসুলের ঠিক রাখার জন্য ঠিক রাখার জন্য এদের বিরোধিতা করা হয়েছে বলা হয়েছে এই জন্য আমি হাতিস করা এসেছি আল্লাহ বলেন যে তারা আসর আগে রাখো অথবা পরে একটা রাখো তার কথা বল ওদের সাথে মেলালো একই মাত্রে যখন আমি দুধ রাখতে চান তো আপনার জন্য আল কাতরা রাখা কি করে পাত্রটা একটাই নেই রাজের দুধ তাহার ঢুকে তার দুধ রাখা যাবে তাকে বলা হয়েছে রকম আনুগত্য করছে হেসে এখন করে মানুষটা একই গ্লাসের মধ্যে এসে ঢুকাই দিলে খারাপ এখন যে দূর ঢুকিয়ে দেবেন না এই জন্য এতে ভালো ব্যাপারে কোন ব্যাপারে না না বাস পোশাকের ব্যাপারে না বিদা সাথে তোমরা তাদেরকে ফলো করবে না যতটুকু তাদেরকে ফলো করবা ততটুকু তোমাদের থেকে রসলে শুনল তুলবে যতটুকু তাদেরকে ফলো করবা অতটুকু তোমাদের থেকে রসলে তুলন বিদায় একসাথে হবে এই দুই জিনিস একসাথে চলবে না ঠিক থাকার জন্য ওইটাকে পরিহার করতেই হবে এই একসাথে চলার কোনো সুযোগ যে চিন্তার কথা বলেছেন তিনি সম্প্রদায় মুসলিম যেহেতু তাদের নবীরা আল্লাহ দেখা বালায় বুজাগতি খ্রিস্টানরা তাদের মধ্যে ঈশ্বরের সালামকে আল্লাহ দেখা বারে গুণা করতেন দেবতা মানে আল্লাহর মন্ত্রী বানায় যেতেন মন্ত্রী মানে এগুলো পূজা করতেন মৃত্যু তিনশো ঠাক্তা উপস্থিত হয়েছে বক্তার আমাদের মেইন মন্দির তো সেক্ষেত্রে আমাদেরকে বিচারিত করা হয়েছে উদ্ধার করতে হবে ওখানে আমাদের সিদ্ধি একটাই মুসলমান রাখতে হবে মধ্যে বারবার বলা হয়েছে লটাই করল আমার লটাই বলার অন্য সাল একবার বলা হয়েছে আর সেরে বললো না দুইবার তাহলে ভিতরে ফেরক করব না এটা আগে আনা হয়েছে না ফেরক করব না তিল সঠিক আপনি পছন্দ আজ মুক্ত করবেন মুক্ত করবেন তারপর না দিন পর্যাপ্ত তারা ওই তিন সম্প্রদায় সেরেকের মধ্যে পড়ে গেছে এরা তুমুল হয়ে সেরেকের মধ্যে পড়ে গেছে বিভিন্ন পীরের নামে বিভিন্ন মাঝারের নামে বিভিন্ন অবস্থার নামে যা হয়েছে এইগুলো সব থেকে চিন্তা করছে সন্তান চাই সন্তানের কাছে ব্যবসায় উন্নতি চাইরের मन करते दूरी आज सब गुरुत्व बुझ्ते नजुन मन गाय भंड गायब जाते माधार्ज आग़। कर गिल्प जारे पाकिा माधार पुजा चिजा कर बधुबान के मजार गास्थ दीदे মাজারে যারা খাদেম আছে এটা আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় জাহেম আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় জাহে আপনি এত ডায় পাবে করে চলে আসতে পারেন ডায় পাবে সব করে পুরা পড়ে ও সবটা ওই মাজার জন্য দেওয়ার জন্য দোয়া করবেন তো ঠিক আর গলায় একটা ফাঁসি রসবে গলার ভিতরে বস্তু লাগে গলা দিবে হাতে দিবে হাতে টাইম গলায় এই মাজমান করে তারপর এই মাজার নিয়ে যা হচ্ছে মুসলমানদের খুব দূরে থাকছে <laughs> लिप्त है जिस इमान के बर्बाद करा इजाजत नहीं तो नगुना कोई तीन गुरु येहूल ख्रीस्टान मुस्लिम एरा फिर आज के मुसलमान बड़ ग्रुप ता फाम उपर्जन करते আজকে মুসলমান একটা বড় গুরু হারার পন্থায় ভাষা অর্জন কর তাদের তরিকা মুসলমান তরিকা না মুসলমান হালাল খারাপ কোন হালাল খারাপ মুসল हालदेक खाओ आल्ला हालदे खाइले बंदीकेफी खाए खाइले आराम रेदेक मानस के धक्का अल्लाह निकलिए नहीं जाए हाथी के मध्य आज शरीर हराम पालित हल लालित हल ये शरवर जो উপযুক্ত হবে আরাঘাতে মধ্যে আছে পটক মানুষ বহু দূরান্ত থেকে বাইসল্যা আছে দুই হাত দিলে রস দি রিপুর থাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ যে খাইছে ওটা হারাম যে পান করছে ওটা হারাম যে নেবাসটা হারাম সেই আপনাকে আগে মুক্তি আনে তারা আপনাকে ফতোয়া হবে যে এই কি দেখ বহু খুল আছে এখানে ফরিয়া গোর্ট আছে এই ফরিয়া গোটের কারণে মরল না আছে শক্তি মলান না তো মৌলতা ভাষা নির্মাণ মলতা না এলাকা বুঝছিল আছে এরকম কোন না সড়ক কি তারা এদেরকে সত্য দায়িত্ব তুমি পর দেখবি মোট হয়ে গেল এইভাবে এই হয়ে গেছে ইমাম যদি শরীর হয় তো মুসলমানের কি দশা হবে রাজারে একটা বসছেন একটা বসছেন তো মুসলমানের কোন থেকে দেখেছে যে আপনি কিহতির কৃষকদের কি মেলে আপনি অর্থনৈতিক আঙ্গেন এটা মুসলমান চলবে না মহান অনুসরণ হল না সে ইগলিশের অনুসরণ হল এর অনুসরণ কোথাকে তাদের চলবে না তারা নিবাস পরে টাকুন নিতে আর বস্তাটা তো বসা ছাড়ি পড়ে এই ঠান্ডি পুরা খোলা না তো না কাল খোলা না এই দিতে সেই নিবাদ করবেন পরিবার সম্মত আল্লাহ করতে হবে এই লিবাস করে নেবাসেরও ছেলে সকালের আল্লাহ দুনিয়াতে যে যাদের জন্য আটক হবে সে তাদের সাথে অনেক পুরুষ লোক আল্লাহাদের সাথে উঠবে আর অনেক শিক্ষিত লোক বিহুদ থেকে পছন্দ করেছেন তাই এটা ফলো করা যাবে না বিবাহ ছাদের মধ্যে তাদেরকে ফলো করা যাবে না ইহুদার বিবাহের ভিত্তি চামড়া সুন্দর হয়েছিল ইহুদের বিবাহের ভিত্তি সুন্দর মানে মাল পাওয়া प्रत्येक विधायक प्रत्येक मध्यमी भेद जे आपनी कल्पना करते सुनाते भारत बहुत लोग मारा गए कतुक তো উচু মানের হিন্দুরা কাছে ত্রাণ দিতে গেছে না দুনিয়ার মানুষকে তো সাহায্য করার সুযোগ দেয় নাই আর নিজেরা যে দিতে দূরে থেকে ছুড়ে যাবে দূরের থেকে সাজার টাকা কি করছে হ্যাঁ গরিব আমির এক করে দেখেছে গরিব আর আমির এক দাঁড়াও নামাজ পড়তেছে কিন্তু কাছাররা এটা পারে নাই কাউ পারে তারপরে সেই কালো সাদা লড়াই এবং এই সন্দর্ধনা দেখে তারা ইসলাম আমার ধর্মের লোক আবার কি করে না আর মুসলমানরা হ্যাঁ যদি তপ থাকে সেও হাত ধরে আমাদের মানুষকে ঋণা করেছিলামের ভিত্তি কিন্তু ইসলাম এখানে ভিত্তি দেয়নি ব্রসনের তালিকা এইগুলোকে বৃষ্টি বানায় নাই তালিকা হলো তিন তারিখে ভিত্তি दिन के ढेर दावने पड़े जो पावा तक निश्चित होना নেইগুলো থাকলে দিন নেই সারা বিবাহ করতে হবে দারুণ ভিত্তি জানি দিন আসে পল্টি নেইটা আসে দিন নেই আপনার যে থাকা হয়ে থাকেন আসে যারা হয়ে করতে হবে করে দিনকে প্রাধান্য দিতে হবে ওইখানে থেকে শান্তি দিবে আমি কিন্তু নমুনা পেশ করলাম বিমা মা ব্যাপারে তাদের বিরোধিতা করতে হ্যাঁ রেজেন্ট তালাস করার ব্যাপারে বিরোধিতা করতে হবে নিবাস পথ চেহারা ছবি এর ব্যাপারে তাদের বিরোধিতা করতে হবে বিবাহের ব্যাপারে তাদের বিরোধিতা করতে হবে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রধানমন্ত্রী বাংলাকে ফলো করার সাথে অন্যদেরকে করতে হবে কিন্তু একটা দুঃখজনক ব্রিটিশ শাসনের বিস্ফল এবং ইংরেজি তালিমের বিস্ফল দুই বিস্ফল অন্ধ হয়ে গেছে তাদের অনুকরণ অনুসরণ করার জন্য অন্ধ হয়ে গেছে পাঁচ দেশের কথা রাজ্যে নেই এবং আল্লাহ যে ভবিষ্যৎবাণী করছিল এটা বাস্তবায়ন করেছে আল্লাহ ভবিষ্যৎবাণী করছে তোমরা যখন দিন থেকে দূরে চলে যাই থেকে মূর্খ হয়ে যায় না তো এক এক হাতের মধ্যে এক এক বিঘাতের এই কি হোস খ্রিস্টানদেরকে অনুসরণ করা এক মধ্যে সেই হাতি সামনে বসেছে দলিল তোমাদের কাছে এখানে ঢুকানবন্দি কি আছে কামিয়াবি আছে সর্বশেষ আরো অর্থ কথা বলছে না তারা যদি মায়ের সাথে চেনা করে মেয়ের সাথে যে না করে তো তোমরা আর কি বলবো এগুলো করবে আর এইগুলো টেলিভিশনে দেখানো হবে মুসলমানরা তৈরি হয়ে গেল যে এত সকল আছে করতে চায় এইটাই না বলেছে তারা নারীর সাথে করলে তোমরাও কথা এইরকম অন্তর তোমরা করবা তখন তোমরা আর প্রচুর তখন সারা দুনিয়ার কাঠাররা তোমাদেরকে নিশ্চিন্ন করার জন্য এক হয়ে যাবে নিশ্চিন্ন করার জন্য সারা দুনিয়ার এক আসতে গেলে আল্লাহ আজ্ঞা নজর থেকে কাঠেরদের ষড়যন্ত্র থেকে বেড়ে আসতে গেলে রাস্তা একটা কি তাকে ভালো আজকে স্কুল করতে গেলে পয়সার কোনো অভাব নেই মহিলা কলেজ করতে গেলে পয়সার কোন অভাব নেই আছে না কেন পয়সার অভাব হয়েছে কিন্তু বত্রিশ তেমন পর্যন্ত অভাব হয়েছে কেন মহিলা কলেজ দের অভাব মেলা দেখার সুযোগ হবে আরো অনেক কিছু হবে যেগুলো খালিকতার কারণে আমরা দাবার আসতে পারতিছি আপনাদের বুঝতে হবে আগের দিনের পশি ডালার মধ্যে আর এগুলোর মধ্যে কি পার্থক্য আমি জানি এর জন্য পয়সার আরো হয়েছে না লোক ছাপাই বসেছে যে কোনো মন্ত্রী মিনিস্টার মেয়ারম্যান আছে পাঁচ লাখ দশ লাখ দিয়ে যাবে মহিলা কলেজ দেশের কত উন্নতি হবে মহিলা কলেজ উন্নতি হবে না উন্নতি হবে না যাওয়ার রজন না হবে তোর হবে না গোনায় দাঁড়িয়ে হবে কোনো খবর হবে আবার না। আমাদের তাহলে পুজোর ফানিজ্ঞা করলেন না তাই কি পজিশন বলেন আমাদেরকে হ্যাঁ এখানে যে মধ্যে হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টও দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সোনালি ব্যাংকে এটা কত দুশো এই মসজিদের চলতি হিসাব নম্বর দুইশো আটান্ন যারা কখন এখানে দাখিল করেন কোনো কমিটিকে বলেন দুধুরে শুধু একটা খবর নেই দাখিল করে সুইফারও করেন আপনি আল্লাহকে দিচ্ছেন না তোমরা আল্লাহ বললেন আল্লাহ জিরিপ করছেন তোমরা চেখে আসো হাঁসা না দিলা তোমরা কারা কারা পেরিয়ে আসো আমাকে কমছে আটারা দেওয়ার জন্য আমি মহলা বারো গুণ আর না একশো গুণ দিবো তোমার আগের বাজারে তো তোমার দেবাগে হবে না দেব আল্লাহ চাইছেন আল্লাহ চাইছেন তোমরা উদ্যাম নেই বাঙালিবাদীন হাসানা আমি মহলাকে গরম থেকে দিবা আল্লাহকে পর দাঁড়ার ফলি তৈরিতে আখরা থেকে বহু গুণে পাওয়ার জন্য আল্লাহর ব্যাংকে আপনি নিজে অ্যাকাউন্ট খুললেন এগুলো মসজিদে দেওয়ার অর্থ আল্লাহ রতুন বলে জানা যে দেখছি মসজিদ নির্মাণ কাজে শরীফ হল আলাল না দিয়ে আল্লাহ তারা তার জন্য জান্নাতের মধ্যে পিছের খাওয়া করবে তার আমলের দ্বারা যে জান্নাত পাবে তা তো পাবেই তার আমলের দ্বারা যে জান্নাত পাবে ওটা তো আছেই ওটা চাইলে মসজিদ হওয়ার জন্য মসজিদ নির্মাণের কাছে শরীর আল্লাহ তালা ভিন্ন আলাদা ধরনের এই হাদি ফল বৈতানি শরীর আছে মুসলিম শরীর আছে সত্যের শরীর যে দুটা কুন্ড আছে আরো হাদিটা আছে কোন মানুষকে যদি দেখো যে মসজিদের দিচ্ছে মসজিদের কাজে সহযোগিতা করতেছে তোমরা তার ব্যাপারে থাকতে দিতে পারো আল্লাহ দরবারে এই লোকটা দিলের মধ্যে ইমান থাকে আল্লাহ নির্দায় মাফ করে দিলে দয় মাফ করে দিবে যাতে আমাদের ইমানের শাক্ষি পাইতে হলে আমরা একজন তার একটা রাস্তা নির্মাণের কাজে পরিক্রম মধ্যে প্রত্যেকটা বংশীত দায়িত্ব গ্রান্ড দায়িত্ব একটা অংশ মনে করেন দায়িত্ব একটা বারান্দা একবার একজন বড় আলেম পরীক্ষা করার জন্য উনি সত্য সত্য হয়ে যাবে আল্লাহ রতুল দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কর্তা তো এই জেতার কোন অহি আছে না নিজের পক্ষ থেকে জবাব অধিকার ছিল নিজে বানাই বানাই এই অধিকার প্রচুর ছিল যার নবকতা আছে ওটা বলবেন তখন হুতুরাল অপেক্ষা করলেন করলেন যে লোক আছে সে বলো আনেন আগের কিন্তু এই সমস্ত বলছে কিন্তু এই জমান তো ইতিপূর্বে আমার কাছে কোন অহি আছে এখন তোমার জানা তাকে বলো কিছুক্ষণ ওদের ফিরে আসলেন অনেক আল্লাহ তাদের মধ্যে থাক আপনার পারেন এমন ভক্তি দিয়েছিল তারা চ্যালেঞ্জ চলে পৃথিবীর সেখানে জরুরত পূরণ করার জন্য দায়িত্ব হবে যাওয়ার কোন বিশেষ না ফরণ একা একা আছে অমার সাল্লামী রসলিন আমি যত নদী রসুলছি এদের আল্লাহ খোটার নাম মনে থাকে এইরকম ঢান্দার মধ্যে থাকে লাভের ঠান্ডা এই ধান্দার কারণে তারা দিনে একবার আল্লাহর নাম মনে হয় না বাজারে একটা এই দোয়াটা পরে আনু আমার দেখা বাথরুম দোয়া গুরুত্ব দেখে এটা আছে দোয়া এই দোয়াটা বাজার যদি কেউ পড়ে সে অল্লা তারা তাকে নক্ষার করেন বস্তুতে হবে না এখানে আমি তো আল্লাহ হবে না এই জন্য মনে করেন একজনের জনে পড়বেন তো আপনাটা তুমি আপনার পড়বে হ্যাঁ এই তো কথা মানে চিনতে গেলে এটা পড়বে হ্যাঁ যেটা আল্লাহকে ভুলে যায় হয়ে গেল যে আপনি যদি নবীন হয়েছেন আপনার সাথে আল্লাহ সাথে বলেছেন না থাকতো আপনি জীবনে এই জবতেন না আপনি আল্লাহ রসুল তখন যেভাবে এবার আল্লাহর সাথে এত কাছাক থেকে বললাকাত আমার জিন্দিগি তো তো অতি ভাই তো কেন তো অন্ধমান তো আমি আল্লাহর পক্ষ থেকে আসছি দুধ হয়ে এবার আমি আপনার পক্ষ থেকে বিশ্ব দুধ হয়ে আপনার পক্ষ থেকে যাওয়ার দরুন আল্লাহ আমাকে এতরান করতেন যে আল্লাহকে লক্ষ লক্ষ লক্ষ লক্ষ দূরের সন্তান নিয়ে এদিকে পরিবেশিত করে রাখছেন সবগুলো অনেক দিচ্ছেন শুধু সত্তর হাজার সন্তান বাজে রাখছেন আর বাকি লক্ষ লক্ষ হটাই দিচ্ছেন আল্লাহুল বসেছে এইটা সর্বোত্তম জায়গা এইখানে যখন আপনি শরীর হয়ে গেলেন তো আপনি জানলাতে ভিতরে স্থান করে দিচ্ছেন এইখানে শরীর হওয়া বলে আপনি আপনাদের হয় আপনার মহল্লা বিত্তবাহ লোকেরা বসে হ্যাঁ বসে ভাগ করেন দায়িত্ব হ্যাঁ আমি একটা কবলের এলাম আমি একটা ভিড়ের দায়িত্ব এলাম আমি একটা সিমেন্টটা আপনারা সিডে মনে করেন করে এই কাজটা চালু রাখতে হবে দাখিল করলেন অসম আপনারা একদিন সময় পেরে বসলেন পয়সা ডালেন যে প্রদূষণ কি এই মুহূর্তে কি লাগবে কেউ রান পাঠাইলেন কেউ সিমেন্ট পাঠাইলেন পাঠাই দিলেন নগর টাকাও লাগবে আমাদের মিস্ত্রিদের কি দেওয়া হবে এগুলো আপনারা বলবে সকলে মিলে আল্লাহ কৌশল দিতে যে অল্প করে অল্প সরিক হবে কারণ এক হাতি তো তোরণ বাসার মতো এক লোক থেকে অংশগ্রহণ করে আল্লাহ তোলা কাছেও আহমন করবেন না তার জন্য বেশে আল্লাহ করবেন বিশেষ ওই হাতিতে আসছে তোরণ বাসার মতো একত্রের নিজেদেরকে অংশগ্রহণ করেন একটা স্কুল ব্যবস্থা গ্রহণ করেন যাতে কাজ শুরু হয়েছে যে চলতে থাকে তৈরি হবে এটা ভাঙতে হবে এটা আবার তৈরি হয়েছে এই আয়োজন রেখে আমি আমার বক্তব্য শুরু করতেছি ওয়া আখর দাওয়া আলহামদুলিল্লাহি